সেই আইনের যে উল্লেখ করল কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাকবে একটা লাগবে দুইটা লাগবে তিনটা লাগবে এটা কোনো তালাকই নয় যতক্ষণ পর্যন্ত ইউনিয়ন চেয়ারম্যানকে অবগত না করবে ইউনিয়ন চেয়ারম্যানকে অবগত করলে পরেও এটা কোনো তালাকই নয় যতক্ষণ পর্যন্ত ইউনিয়ন চেয়ারম্যান আবার আপুষ মীমাংসার চেষ্টা না করে আপুষ মীমাংসার চেষ্টা করে যদি চেয়ারম্যান ভর্ত হয় তাহলে তাদের মধ্যে মাত্র একটা লাগবে না হবে অনুসরণ করিয়া চলছে বাংলাদেশে আইজ অনুসরণ করিলা চলছে বাংলাদেশের আদালতে এই আইনটা চালু হয়েছে মূল লড়ার কথায় না পর তার কথায় রাজা তারকে আর আবারও বুঝে শুনে বলবেন পাকিস্তান বিরোধীরা রাজাকার নব অনুসারীরা সহজ বাংলা কথা বলেন না রাজাকার পাকিস্তান বিরোধীরা বিরোধীরা নব অনুসারীরা পাকিস্তানের এই আইনের অনুসরণ কোনো আলেম কখনো করেছে আজও করছে ভবিষ্যতেও করবে তখনো নয় পাকিস্তানের এই আইন কোনো আলেম কখনো অনুসরণ করে নাই কখনো করবেন এখন বিজি সামলের যে আইন পাকিস্তানে চালু ছিল বাংলাদেশেও চালু আছে সেই আইটা হইল নারী পুরুষ আভস করিয়া দিনা করলে কোন বিচার এই যে আল্লাহ আল্লাহ জালদা বেবি নারী আর বেবিচার পুরুষ যদি উভয়ে সম্মত হইয়া দিনা করে আর বিবাহিত হয় একশো তবে প্রাঘাত করি কেউ আর আশুস করে জিনা করলে কোনো বিচার নাই আদালত আদালত অন্দন তো আদালতের বিচার আছে আর আলী কি পরিমাণ বেস কি পরিমাণ বেশ কি পরিষ্কার করে বলি না ভাগ অন তো আলিমরা কোনটা জানে কোনটা জানে ভাকে না থাকে যে হরিমান বেসক আলিম আর মেজিস্টা হরিমান বেসক আলোচনা যায় আল্লাহ কোরআনের কত আয়াতে বিধান আয়াতে বিধান দিচ্ছেন বিধানগুলি কত প্রকার অস্পষ্ট সুস্পষ্ট বিধানের উদাহরণ রমজান দাসের উদাহরণ অস্পষ্ট বিধানের উদাহরণ কয়েক দিন কয়েক দিনের ব্যাখ্যা পুরসভায় হবে উনত্রিশ দিন পুরোসভায় হবে ত্রিশ দিন কোন সময় উনত্রিশ দিন হবে আর কোন সময় ত্রিশ দিন হবে এইরা এই ফতোয়া দিবে না ভা জানে না পবিত্র আইন যে জানে পবিত্র আইন যে জানে তার নাম বুঝে থাকে তার অধিকার একমাত্র আলেমদের অধিকার ফটোয়া দেওয়া এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত কিনা তাহলে আলেমরা ফতোয়া দিবে এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা যদি কোন বিচারপতি বলে আলেমরা ভোট দিতে পারবে না তাইলে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবো কিনা সাথে সাথে সংবিধানও লঙ্ঘন করবো না। এমন বিচারক তারপরে কাকুক আপনারা চান অপসারণ চান মুমিনা ভোটতাল হয়ে গেছে তাকে নিয়ে মুসলমানের সমাজ চলবে না সমাজ না পাক হবে তাকে অপসারণের একমাত্র ব্যবস্থা আলো নতুন বলেন হত্যা করা চাঁদ দেখে রুদা রাখো চার দেখে ঈদ করো অর্থাৎ রমজান মাসের উনত্রিশ তারিখ বেলা যদি চার দেখা প্রমাণিত হয় আলেন এই বছর বিচারকাল ঈদ কোথায় কে কইব কি করবো আগামীকাল ঈদ হবে না বুঝে থাকলে বলুন তো আল্লাহর অস্পষ্ট বিধানের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার মালিককে একমাত্র এবং কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা সভা সমাপ্তির ঘোষণা শোনার পরে উঠবেন এর আগে খেয়ে উঠার চেষ্টা ونعوذ بالله من سلور أنفسنا ومن صجئات آماننا من يهده الله فلا نذل له ومن يذله فلا هادئنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا. শিপা আন্তুল لكم কুম আ আত্মী তুল ই মধু অপালিস হল হি সদেশ সভার্থী শু রাম সম্মানিত সেই সমাজ আমি গতকাল বলেছি ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম এবং এই ধর্মের মূল গ্রন্থ আলতো অবিত্র কোরআনের ছয় আয়াতের ব্যাখ্যা চার মহাবের ইমাঙ্গটি বারাবাহিক ভাবে এই কথাগুলি আপনাদের স্মরণ থাকি। আমি আশা করি আমার সামনের কথাগুলি বোঝা পড়ে ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম এই ধর্মের মূল গ্রন্থ আল লক্ষ লক্ষ হাদিস এই কোরআনের ব্যাখ্যা আর চার মজাহের ইমানগণের বর্ণিত কুটি কুটি মসালা মসাইল এই পুরানের সর্বমুখ ছয় হাজার ইসলামকে যদি শুধুমাত্র পরিপূর্ণ জীবন বিধান বলা হয় তাহলে কুরানের ১৩ বাগের বারো বাঘ ইসলাম থেকে বাদ পড়ে যায় আরো বারো বাদ বারো অংশ কোরআন অর্থাৎ কোরআনের আরো প্রায় ছয় হাজার আয়াতের কোন আয়াতে ও বিধান নাই বিধান আছে মাত্র শুধু বিধান সম্বলিত আয়াতগুলির নাম ইসলাম না সবগুলি আয়াতের ইসলাম। বলেছি শুধু ইসলামকে শুধুমাত্র জীবন বিধান বললে কোরআনের সম্বলিত আয়াতগুলিকে আয়াতগুলিতে কোন বিধান নাই প্রায় ছয় হাজার আয়াতগুলিকে ইসলাম থেকে গীভূত করা হয় এই জন্য বলেছিলাম কোরআনের বর্ণিত বিধান পাঁচশো আয়াতের বিধান আর বাকি ছয় হাজারে আয়াতে বর্ণিত আর একটা জিনিস গতকাল জিনিস কি পরে বলা হয় এই দুইটার সমন্বয়ে আয়াতে বর্ণিত আরেকটা জিনিস কি সেই আলোচনায় আজকে আমি আমার বক্তব্যের শেষের দিকে যাব এর আগে পাশ্ব আয়াতের বর্ণিত বিধান সম্পর্কে আরো কিছু কথা বর্ণিত বিধানগুলি দুই প্রকার সুস্পষ্ট অস্পষ্ট পাশ্ব আয়াতের কিছু আয়াতে আল্লাহ সুস্পষ্ট বিধান দিয়েছেন মানব জাতির জন্য আর কিছু আয়াতে অস্পষ্ট বিধান দিয়েছেন সুস্পষ্ট বিধান দিয়েছেন মানুষের জীবনে যত অপরিবর্তনীয় অবস্থা আছে সেই অবস্থাগুলির বিধান দিয়েছেন সুস্পষ্ট আর মানুষের জীবনে যে সমস্ত অবস্থা আসবে পরিবর্তনীয় কোনো সময় একরকম কোন সময় আর এক রকম সেই সংক্রান্ত অথচ আল্লাহর ফতুয়া অচল হয়ে যাওয়ার জন্য পুরান না দিয়ে করেন নাই শেষ নবীর কাছে না দিয়ে করেন নাই কিয়ামত পর্যন্ত আল্লাহর সুস্পষ্ট এবং অস্পষ্ট হতোয়াগুলি উদাহরণ কালকে আপনাদের আমি শুনিয়েছি কোন মাসের উদা রাখতে হবে এই ব্যাপারে আল্লাহর ফতুয়া সুস্পষ্ট কি হতো আর রমজার মাসে রোজা সুস্পষ্ট হতো কতদিন রাখতে হবে ত্রিশ দিন হবে ত্রিশ দিন বোঝা রাখতে হবে আর কোন বৎসর উনত্রিশ দিন বোঝা রাখতে হবে সেই বিষয়টা চাপ দেখার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবে জাতিকে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে অবগত করবেন তারা রমায়করা